प्रति रविवार सन्दा साठटाय सम्प्रचार सकाल एगारोटाय बांगला दे बांगल् বাংলা মানবতা সমাধান আলহামক মহমদ মহমদ কমা উল্হীমা হাম রদিন মহমদ উল মহমদ কমা উল্ব্রাহীম হামিদুল মজীদ सुप्रिय दर्शक असलम आलैकुम वाहम्ला वरक अपन सकल के आजकल प्रोग्रामे स्वागतम जाशा करी पृथ्वी जे जे प्रान्य आज सुन एवं इमान अमल चर्चा निजेद नियोजित रेखे हम दुआ था सब समय जान आल्ला सबाई के सटी पथे रखें आलोकित मानूष हिसाब से जीवन जापन करा तफिक दान करें और ओई व्यक्ति अंतर्भुक्त करें जरूर ऊपर आल्लाशेष रहमत नाजिल है और जरा हिदायत प्राप्त জীবনের রং ধন অনুষ্ঠানের সাথে যারা পরিচিত তারা জানেন জীবনের বিভিন্ন দিক নিয়ে আলো আধার আনন্দ বেদনা এবং উত্থান পতন নিয়ে আমরা আলোচনা করতে চেষ্টা করি আল্লাহ তালা যে জীবনকে বিভিন্ন বিভিন্নভাবে সাজিয়েছেন বিভিন্ন রকম করেছেন জীবন যে এক রকম নয় একই অবস্থায় দাঁড়ানো নয় সেই বিষয়টা আমরা বোঝার চেষ্টা করি এবং জীবনের বিভিন্ন স্তরে বিভিন্ন পর্যায়ে আমরা কি করে আল্লাহর নির্দেশিত পথ অনুযায়ী আমাদের জীবনকে বর্ণিল রঙ্গিন এবং বর্ণাঢ্য করে রাখতে পারি সেই বিষয়ে আমরা প্রয়াস পাই এই আলোচনা অনুষ্ঠানে আমরা গত পর্বে আলোচনা করেছিলাম যে আমাদের জীবনের দুটি ধারা স্বাস্থ্য এবং স্বাস্থ্যহীনতা সুস্থতা এবং অসুস্থতা আমরা কখনো সুস্থ থাকি কখনো অসুস্থ হই আমরা এ কথা সুস্পষ্ট করার চেষ্টা করেছি ইমানদার হিসেবে আমাদেরকে সুস্থ থাকার চেষ্টা করাটাও ইসলামের একটা নির্দেশ এবং ইসলামের বিধানগুলোকে এমনভাবে সাজানো হয়েছে যাতে করে আমরা সুস্থ থাকতে পারি এই স্বাস্থ্যপূর্ণ জীবন জীবনযাপন করা এটা আমাদের দরকার অর্থাৎ আমাদের খাবার পরিমাণ কেমন হবে সেটা আল্লাহনবী আমাদেরকে শিখিয়েছেন খাবার মেনুগুলোতে কি থাকবে সেটা আল্লাহনবী শিখিয়েছেন কোরআন আমাদেরকে শিক্ষা দিয়েছে এবং আমাদের চলাফেরা করা মুভমেন্ট করা যাতে করে প্রতিদিন টুয়েলভ থাউজেন্ড স্টেপ আমরা করি আমাদের চলার পরটা যেন বারো হাজার বার আমাদের পা যেন চলে এবং আমরা বক্স বক্সবন্দি জীবন যেন না করি অর্থাৎ টিভিতে বসে বসে অথবা গেমস খেলে বাচ্চারা অথবা কম্পিউটারে বসে বসে যেন অধিকাংশ সময় ব্যয়িত না হয় এবং আমাদের স্বাস্থ্য যেন আমরা নষ্ট না করি তারপরেও যতই আমরা চেষ্টা করি হয়তো অসুস্থতা আসবে। এটা আল্লাহ তালা নির্ধারিত রেখেছেন কিছু ভাইরাস আসবে শরীরে কিছু রোগ আসবে অথবা কোনো অসুবিধা হবে তখন আমাদেরকে সেই সময় আল্লাহর এবং তার শরীরের নির্দেশনা কি, আমাদেরকে কি করা উচিত সেই বিষয়টা আমরা খেয়াল করবো প্রথমত কেউ যদি অসুস্থ হয় অন্য মুসলমানের দায়িত্ব হল সেই অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া এটা একজন মুসলমানের উপর আরেক এক মুসলমানের হক দেখতে যাব এবং দেখতে যাওয়ার কিছু নিয়ম কানুন এটিকেটস ব্যানার আছে সেগুলোকে আমরা বজায় রাখবো কাউকে যখন আমরা দেখতে যাব তখন আমরা বেশি সময় সেখানে বসে থাকবো না যাতে করে রোগী কিংবা রুগীর পরিবারের কষ্ট না হয় দ্বিতীয় হলো রোগীকে আমরা আশ্বস্ত করবো যে আপনার এই রোগ হয়েছে এর মাধ্যমে আল্লাহ আপনার গুঁড়াকে ক্ষমা করছে এরকম আমরা তাদেরকে অভয় দেব এবং আশ্বস্ত করব। এরকম ভয় দেখাবো না যে এই রোগ হলে তো মানুষ বাঁচে না এরকম কথা বলে তাকে ঘামড়ে দেবো না বরং তাকে আশ্বস্ত করব এবং তাকে সুসংবাদ শোনাব আর আল্লা নবী তার ডান হাতে এরকম হাত রেখে দোয়া পড়তেন আল্লাহ ইসফিফি ইফা উক যার অর্থ হলো আল্লাহ রব্বান্নাস হে আল্লাহ তুমি হলো প্রত্যেক মানুষের প্রভু আজ বাস তুমি তার এই অসুবিধাকে দূর করে দাও ওয়াশ এবং তুমি তাকে শিফা দাও আন্তঃা ফি কারণ তুমি শিফা দাতা তুমি রোগ মুক্তি করার ক্ষমতা রাখো তুমি তাকে রোগ মুক্ত করো শিফা লা ইউরোস কামা এইভাবেই তুমি তাকে রোগ মুক্ত করো যাতে করে তার আর কোনো রোগ না থাকে এই দুটি পর্ব এবং তাকে অভয় অভয়বাণী দেওয়া এভাবে বলা লা বাসা লাহরুন ইনশাল কেউ যদি অসুস্থ হয় তাকে এই কথা বলা এটা কার্টিসি ইসলামের একটা সৌন্দর্য সৌজন্যবোধ লা কোনো অসুবিধা নেই ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন তহুরন ইনশা আল্লাহ এটা আপনাকে পবিত্র করছে এই রোগটি আপনার জন্য পবিত্রকারী তাহলে এইভাবেই ইসলাম আমাদেরকে কার্টিসি শিক্ষা দিয়েছে রুগীকে দেখতে গেলে যে দেখতে যাবে তার মনের ভিতরেও অনেক উপকার আসে যে আল্লাহ তাকে এই রোগটি দিয়েছেন আমাকেও তো ইচ্ছা করলে দিতে পারতেন যে আল্লাহ আমাকে রোগ মুক্ত রেখেছেন তারই জন্য আমাকে সুখ্রিয়া আদায় করা দরকার নয় কি এরকম একটা অনুভূতি মনের ভিতর জাগ্রত হবে এই জন্য রুগীকে দেখতে যাওয়া এটা অনেক সোয়াবের কাজ হাজার হাজার ফেরস্তা তার জন্য দোয়া করতে থাকে যারা বেলায় রুগী দেখতে যায় সকাল পর্যন্ত দোয়া হতে থাকে তার জন্য আর যে সকালে যায় রাত্র পর্যন্ত তার জন্য দোয়া হতে থাকে ফেরেস্তা যদি আমার জন্য দোয়া করে এর চেয়ে সম্মানজনক এবং কল্যাণজনক কাজ আর কি হতে পারে এজন্য আমরা কেউ যদি রুগী হয় তাকে দেখতে যাব আর যিনি রুগী তাকে এভাবেই আমরা আশ্বস্ত করব আল্লা নবীর হাদিসগুলো তাকে শোনাতে পারি যেমন আল্লা নবী বলছেন মা ইউসিবুলা ওসবিন কোনো মিনের যদি কোনো বিপদ আসে সেটা কোনো দিক থেকে আসতে পারে অথবা সেটা অন্য কোনো ব্যথা হতে পারে অথবা শারীরিক কোনো অসুবিধা হতে পারে এমন কি পথ চলার সময় যদি একটা পায়ের ভিতরে কাটো বিঁধে যায় যে এই জাতীয় ছোট হোক বড় হোক শারীরিক হোক অথবা মানসিক হোক যে কোনো অসুবিধা যখন একজন ইমানদারের হয় ইল্ল্যা ফরাল্লাহ বিহা খতায়া তার মাধ্যমে আল্লাহ তালা তার গুণাগুলোকে ক্ষমা করে দেন আপনার জন্য তিনি গুণা ক্ষমা হচ্ছে যে আপনার এই অসুস্থতার কারণে আল্লাহ তালা আপনাকে পবিত্র করছেন এবং গুনা থেকে আল্লাহ তালা আপনাকে মুক্ত করছেন একইভাবে আল্লাহ যখন পবিত্র করতে চান তাকে একটু কষ্ট দেন এই যে রোগ হয় শোক হয় সমস্যা হয় এই বিপদগুলো দুনিয়াতে দিয়ে আল্লাহ তাকে পবিত্র করে ফেলতে চান ও ইদেহর যদি আল্লাহ কারো অকল্যাণ করতে চান তার গুণাগুলোকে ধরেন না তাকে গুণা করার সুযোগ দেন এই আমরা অনেক সময় দেখি রিমের মধ্যে সেটা আছে যে যারা অবিশ্বাসী আছে তাদের জীবন জীবনযাপন দেখে তোমরা ধোঁকা খেয়ে যেও না যে তারা তো আরামে আছে তাকাল্লুব ফিল বিলাত তারা ঘুরে বেড়াচ্ছে হলিডে করছে এক দেশ থেকে আরেক দেশে তারা তো আরামেই আছে তাদের কোনো রোগ শোকও তেমন নেই এরকম বলে তোমরা নিজেদেরকে প্রতারিত করো না কারণ আল্লাহ তাকে সুযোগ দিয়েছেন আল্লাহ তার রশিকে ঢিল করে দিয়েছেন যাতে আরো পাপাচার করে তারপরে আল্লাহ ধরবেন ইন্না বাতশা রব্বিকেলা সেদী আল্লাহর ধরাটা হলো অত্যন্ত ভয়াবহ এবং শক্ত এই জন্য যার রোগ শোক এবং অসুবিধা হয় সেটার অর্থ এটাই প্রমাণ করে যে আল্লাহ তার সাথে কল্যাণ চান অকল্যাণ যদি চাইতেন তার গুণার কোনো শাস্তি গুণার কারণে তাকে ধরতেন না ছেড়ে দিতেন হ্যাফিয়া বিহাই অমল কেয়ামা ওই গুণার শাস্তি দেওয়ার জন্য পরিপূর্ণভাবে কেয়ামতের ময়দানেই তাকে ধরবেন এইজন্য জন্য সুপ্রিয় দর্শক আমাদের নিজেদের রোগ হলে অথবা সন্তান সন্ততির যদি রোগ হয় অথবা অপর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রতিবেশীকার যদি রোগ হয় তাদেরকে দেখতে যাব এবং পাশাপাশি তাদেরকে এই অভয়গুলো দেবো নিজেরও আশ্বস্ত হবো যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে রোগ দিয়েছেন এটা তো আনন্দের একটা ব্যাপার কারণ আল্লাহ আমাকে গুণা ক্ষমা করে পবিত্র করছেন এসব রোগের ভিতর দিয়ে আমার গুণাগুলো মুছে যাচ্ছে এই জন্য রোগকে বলা হয় তহর পবিত্রকারী তহর পবিত্র করছে হজরত আবু হরদ চমৎকার একটা হাদিস বলেছেন আল্লাহ যখন কোনো বান্দার জন্য একটা মঞ্জেলা একটা স্টেটাস একটা মর্যাদা লিখে রাখেন যে এই বান্দাকে আমি ওই মর্যাদা দেব ওই পজিশনে সে যাবে এটা যদি আল্লাহ লিখে রাখেন ফেলা কিন্তু সে তার এতটুকু আমল এত জোরালো না যে ওই আমলের গাড়ি দিয়ে সে ওই পজিশনে পৌঁছতে পারে আমলের গতি কম যে গতি দিয়ে সে ওই পজিশন যেটা আল্লাহ তার জন্য লিপিবদ্ধ রেখেছেন নির্ধারিত রেখেছেন সেই জায়গায় সে পৌঁছতে পারছে না তখন আল্লাহ কী করেন ইবে তালাহুফি জাসাদিহি আল্লাহতালা তার শরীরকে পরীক্ষা করেন একটু রোগ দেন রোগ দিয়ে আল্লাহ তালা তাকে পরীক্ষা করেন কাজেই পবিত্র করার জন্য আল্লাহ তালা শরীরে রোগ দান করেন এটার অর্থ হলো সে যেন ওই রোগের কারণে তার গাড়িতে এত দ্রুত যায় আর দ্রুত যাওয়ার পরে সে যেন ওই মর্যাদার জায়গাটি যেটা তার জন্য নির্ধারিত আছে সেখানে পৌঁছে যেতে পারে। কখনও কখনো তার শরীরে আল্লাহ বিপদ দেন অথবা কখনো আও মালিহী তার সম্পদে আল্লাহ তালা বিপদ দেন আও ওয়ালাদিহি অথবা তার সংসারে সন্তানে মধ্যে আল্লাহ তালা বিপদ দেন তাদের কোনো রোগ শোগ হয় এজন্য অনেকের বাচ্চা কাচ্চার রোগ নিয়ে তারা খুবই দুশ্চিন্তায় থাকেন কিন্তু মনে রাখতে হবে যে আমার বাচ্চাটির জ্বর হলো আমার বাচ্চাটির রোগ হলো সেটাও কিন্তু আল্লাহ আমাকে পরীক্ষা করছেন একইভাবে আল্লাহ আমাকে পবিত্র করছেন যেই মর্যাদাটি আমার জন্য আল্লাহ আমাদের সবর করতে পারে ধৈর্য ধারণ করতে পারে হাত্তাই্লি ভুলমানজালা আল্লাহ ওই মর্যাদা বা ওই স্টেটাস মর্যাদায় তাকে পৌঁছে দেন আল্লা সবাকাত যেটা আল্লাহ আগে তার জন্য নির্ধারিত করে রেখেছেন সুপ্রিয় দর্শক তাহলে আল্লাহ কাউকে মর্যাদা বাড়ানোর জন্য তার নির্দিষ্ট মর্যাদায় পৌঁছতে পারছে না এজন্য আল্লাহ তার নির্দিষ্ট মর্যাদায় যাওয়ার পথে গতিশীল করার জন্য আল্লাহ রবুল আলমীন তাকে আপদ বিপদ দান করেন বিশেষত শারীরিক যে বিপদ রোগগুলো আছে এগুলো আমাদেরকে পবিত্র করে যেই শরীরে যে অঙ্গে রোগটা হল ওই অঙ্গ এবং ওই পুরা শরীরের মাধ্যমে আমরা যে রোগগুলো করেছি ওই রোগগুলো থেকে আল্লাহ তালা আমাদেরকে পবিত্র করেন এবং আল্লাহ তালা আমাদেরকে সামনে যাওয়ার জন্য ওই মর্যাদায় পৌঁছার জন্য আল্লাহ আমাদেরকে সহযোগিতা করেন এই জন্য শরীরে রোগ হলে আমরা প্রথমত আল্লাহর শক্তি আদায় করব অথচ হব না যে আমার কী করে এই রোগ হয়ে গেল অস্থির হয়ে যাব না অস্থিরতা আমার রোগকে আরও বাড়িয়ে দেবে কিন্তু রোগে যারা রোগে পড়ার পর আত্মবিশ্বাসকে যারা বজায় রাখবে আল্লাহর ভালোবাসা নিয়ে আল্লাহর সিদ্ধান্তের উপর যারা রাজি থাকবে তাদের রোগ এমনিতে অনেক কমে যাবে মেডিসিন ছাড়াই সবরটা হলো সবচেয়ে বড় মেডিসিন যেটা আল্লাহ ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে সবরের মাধ্যমে निजे के कम डाउन करा निजे के स्थिर रखा शांत रखार माध्यमे रोग अनेक दूर चले जाए एक रुग जखन आत्मविश्वास हारिए फेले तक रोग ताी कू बस अस्थिर कर फेले यह रोग जो है सबर करब धर्ज धारण करब निजेदे के शांत रखब्लाद्धानी थकब एट बिरतर समय हो गए बिरतर पर इनशाल्ला आरो आलोचन अब्याहत रखे अपनारा आलोचन अंश लेवन असलकुम वरहमल वबरकू পরিবেশ কুসংস্কার কুসংস্কার গুলো এইভাবেই চলে আসে আসলে সম্ভব না সর্ব ধরনের রীতি নীতি আমার দুই পায়ের নিচে বেন ইউসুফ ওখলেশ الرحমান মাদানী কফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম আকরামুজ জমান বিন আব্দুল সালাম शेख शाहिदুল্লাহ খান মাদানী ہارুন হুসেনের উপস্থিতনায় তো সংস্কার বলি আমাদের পরিহার করতে হবে বান্দা অর্থাৎ মুমিন বান্দা আশা করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর এই জিনিসটাই আল্লাহ সুবহানাহু আপনিও হতে পারেন সেই সফল সম্মেলনের সাক্ষী দেখে আমাদের বিরল অনুষ্ঠান দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবন ধর্মকে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 मान सत्यवत चरित्र सम्प्रीति भल आदर्श ममिने भूसन ए सम्पर्बी मुहम्मद रसल्ला सल्लाह आल्लम सल शिक्षा समूह की शेख हार्क आदर्श मुसलिमचय जानते हुए प्रोग्राम चल्लिस हदीस ग्रंथर धारावाहिक दर्शमूह सुप्रिय दर्शक आलोचन फिर अपना जरा साथ मुहूर्ते जो दिए अपने सबाई के स्वागत आलोचना करो कहनो रोग शोक दिए परीक्षा करें এবং সেটার কি উদ্দেশ্য আল্লাহ আমাদেরকে রোগ দেন বিভিন্ন হাদিসের আলোকে আমরা জানার চেষ্টা করেছি আবু দাউদ এবং নুসাদে আহমদের হাদিস থেকে আমরা জেনেছি যে আল্লাহ যদি কাউকে কোনো বিশেষ মর্যাদায় পৌঁছাতে চান এবং সে আমলের তার গতি এত কম যে সেই আমল দিয়ে আমলের গাড়ি দিয়ে সে ওই মর্যাদা পর্যন্ত ডেস্টিনেশনে লক্ষ্যে সে পৌঁছতে পারছে না তখন আল্লাহ তার শরীরে বিপদ দিয়ে সন্তানের বিপদ দিয়ে অথবা তার সম্পদে বিপদ দিয়ে সেখানে দ্রুত বেগে সেখানে পৌঁছিয়ে দেন কাজে রোগ হলো আমাদেরকে সম্মানের পর্যায়ে পৌঁছে দেয়া রোগ হলো আমাদের গুণাকে পবিত্র করার জন্য আল্লাহ তারা দিয়ে থাকেন আল্লাহ নবী নিজে অসুস্থ হয়েছেন এমন না যে নবী হওয়ার কারণে আল্লাহ তাকে কোনো রোগ দেননি তা নয় তিনি সুস্থ জীবন যাপন করেছেন তবে তার ইন্তালের আগে দুনিয়া থেকে বিদায়ের আগে তিনি প্রায় দুই সপ্তাহ মতো চোদ্দো দিনের মতো বিছানায় ছিলেন এবং তিনি খুব অসুস্থ অবস্থায় ছিলেন এমনও হতো যে কখনো কখনো তার হোঁস চলে যেত আবার এমনও হয়েছে যে তার খুব প্রচন্ড ইচ্ছা ছিল যে মসজিদে নামাজ আদায় করবে মাত্র একটি দেয়াল পার হলি মসজিদ সেখানেও তিনি যাওয়ার মতো সামর্থ্য রাখতেন না কখনো কখনো তিনি দুইজনের কাঁধে ভর করে সেখানে পৌঁছেছেন নামাজ আদায় করেছেন জামাতের মাধ্যমে হয়েছে আমরা আবু সাইদ রাহু আলাহুর হাদিস থেকে দেখি দেখাল আলাহসুল্লাহি সাল আলহিমা আল্লাহ নবীর কাছে তিনি প্রবেশ করলেন যখন তিনি অসুস্থ ছিলেন এবং আল্লাহ নবী কাঁপছিলেন জ্বরে অসুস্থতায় এবং আল্লাহ নবীর উপর একটি কাপড়ের পটটি ভিজানো পট্টি দেয়া হয়েছিল যেমন মাথায় আমরা জ্বর হলে দিয়ে থাকি এরকম ধরনের একটা পট্টি দেয়া হলো কাপড় ভিজিয়ে দেয়া হলো হজরত আবু সাঈদ ওই পট্টির উপরে হাত দিলেন আল্লাহ নবীর সরাসরি শরীরে নয় শরীরের উপর কাপড় ওই কাপড়ের উপর তিনি হাত দিলেন আর বললেন যে মা আসাদ্দু হম্মা কয়া রাসুলাল কি প্রচণ্ড জ্বর আপনার গায়ে অর্থাৎ খুব প্রচণ্ড জ্বর ছিল যেটা থেকে জ্বরকে দূর করার জন্য তাকে বীজে কাপড় দিয়ে পটি দেয়া হচ্ছিল এবং তিনি কাতরাচ্ছিলেন জ্বরে হজরত আবু সাইদ বললেন কত প্রচণ্ড জ্বর আপনার গায়ে কত বেশি জ্বর তখন আল্লাহ নবী বললেন যে ইন্না ই আলাইন আল আমাদের নবীদের উপর এভাবেই বেশি রোগ দেওয়া হয় এভাবেই বেশি বিপদ দেয়া হয় বিশেষত আমরা জানি হজরত আইব আলা ইসলাম নামক একজন নবী ছিলেন আল্লাহ তাল্লাহ তার কথা করে অনেকেরই মেয়ে উল্লেখ করেছেন তিনি এত বেশি অসুস্থ হয়েছিলেন যে অনেক আত্মীয় স্বজন তার থেকে দূরে সরে গিয়েছিল তিনি আল্লাহকে বলছেন রবিআ মস্তানি আর হামিন হে আল্লাহ আমার রোগ আমাকে স্পর্শ করে ফেলেছে হে আল্লাহ তুমি বড়ো দয়ালুক এই দোয়াটি পড়েছিলেন হজরত আয়ুব আলা ইসলাম তাহলে রোগ নবীদের বেশি হয় আল্লাহ নবীর অনেক প্রচন্ড জ্বর হয়েছিল তখন তিনি বললেন নবীদেরকে এইভাবে ওয়াই দ আফুলান আল এবং সোয়াবও আমাদেরকে ডাবল দেওয়া হয় রোগও আমাদেরকে বেশি দেওয়া হয় নবীদেরকে এবং সোয়াবও আমাদেরকে বেশি দেয়া হয় এজন্য যারা অসুস্থরা আছেন অথবা পরিবারে কেউ অসুস্থ আছেন তাদের মনে করা দরকার যে আমরা তো সাধারণ কিন্তু আল্লাহ নবী তো কত বেশি অসুস্থ ছিলেন শাহবাগন পট্টির উপরে হাত দিয়েও এত গরম অনুভব করে বললেন মা আসাধ্য কয়া রাসুলাল্লা আপনার জ্বর কতই না প্রচন্ড এই নবীদেরকে বেশি করে রোগ দেওয়া হয় বিপদ দেওয়া হয় আবার সবও তাদেরকে বেশি দেয়া হয় এই জন্য আল্লাহ নবী বললেন আসাদুল সবচেয়ে বেশি পরীক্ষা এবং বিপদ দেয়া হয় নবীদেরকে এবং নবীদের সাথে যাদের বেশি সম্পর্ক তাদেরকে দেয়া হয় একজন লোক এসে বললো ইয়া রসুল আমি আপনাকে ভালোবাসি তখন তিনি বললেন ভালো করে বুঝে বলো এটা কিন্তু খুব জঘন্য কথা তুমি বলছো যে আমাকে ভালোবাসো কারণ আমাকে ভালোবাসার অর্থ হলো বেশি বেশি বিপদের মোকাবেলা করতে হবে বেশি বেশি বিপদের সম্মুখীন হতে হবে কারণ নবীকে যারা বেশি ভালোবাসে বিপদও তাদের বেশি আসে অর্থাৎ বিপদের মাধ্যমে আল্লাহ তাদের মর্যাদাকে বাড়ান এবং গুণা থেকে তাদেরকে পবিত্র করেন এই হাদিসটি ইবরে মাজার মধ্যে আছে হজরত জাবে রদাল বলেন আল্লাহ নবী একবার প্রবেশ করলেন একজন মহিলাকে দেখার জন্য গেলেন ওই মহিলার নাম হয়তো সাইব অথবা উম্মুল মুস্তিব যে কোনো একটি নাম ছিল ওই মহিলা ওই মহিলাকে দেখার জন্য গেলেন এমন ওই মহিলার গায়েক প্রচন্ড জ্বর ছিল মহিলা অসুস্থ এবং জ্বরে আক্রান্ত আল্লা নবী তাকে জিজ্ঞাসা করলেন মা কি হল তুমি মহিলা কাঁপছ কেন্লাহ আমার খুব জ্বর আর এই জরের কারণে আমি কাঁপছি তখন আল্লাহ নবী তাকে সান্ত্বনা দিয়ে বললেন যে এটা কি জ্বর বলো না এটা জ্বর নয় এটা তোমার জন্য একটা আশীর্বাদ এটা তোমার জন্য একটা কল্যাণ তুজ হিবু হতায় বানি আদম এই জ্বরটা খারাপ জিনিস নয় বরং এই জ্বরটা হলো আদম সন্তানের গুণা মাপ করার একটা উপায় এই জর মানুষের গুণাকে দূর করে দেন ক্যামাইল হাদিদ লোহা যখন পানি লেগার কারণে লোহাতে জংকার ধরে যায় এই জংকারকে দূর করার জন্য আগুন দিয়ে তাকে ধার দিতে হয় আগুন দিয়ে কামারের দোকানে নিতে হয় এবং আগুনের মধ্যে ফেলতে হয় তারপরে সেটাকে পিটিয়ে জংকারকে দূর করতে হয় আল্লাহ নবী বলেন একইভাবে এই জ্বরটি হল গুনার জংকারকে দূর করার জন্য আল্লাহ প্রেরণ করেছেন যেভাবে লোহাকে আগুন পবিত্র করে ফেলে আগুনের মধ্যে ফেলে লোহাকে পবিত্র করা হয় তেমনিভাবে আমাদের অন্তরের জংকারকে পবিত্র করা হয় জরের মাধ্যমে জ্বরটাও এক ধরনের আগুনের মতো হয় গরম থাকে আর এটার মাধ্যমে আমাদেরকে পবিত্র করা হয় তাহলে অসুস্থতা এটাকে আমরা আশীর্বাদ হিসেবে মনে করব তবে সুস্থ থাকার চেষ্টা করতে হবে ইচ্ছাকৃতভাবে নিজের গায়ে যদি আমি অসুখ নিয়ে আসি তাহলে সেটা তো আমি দেয়ী আমাকে স্বাস্থ্যপূর্ণ স্বাস্থ্য জীবন জীবনযাপন করার চেষ্টা করতে হবে যেটা কথা আমরা আগে বলেছি আর ইসলাম এমন একটা দিন যেটা আমাকে স্বাস্থ্য সম্মত জীবন জীবনযাপন করতে বলে গোসল করাও অঁজু করাও পবিত্র হও হাত ধুয়ে খাও এই যে শিক্ষাগুলো ইসলাম আমাদেরকে দিয়েছে এগুলো হচ্ছে সম্মত জীবন আল্লাহ নবী বলেন যে তারপরেও বিপদ আসবে মৌমিনের কেন মুসলিম শরীফের একটি সুন্দর দৃষ্টান্ত আল্লা নবী দিয়েছেন মুসলিম শরীফের হাদিসের মধ্যে সাহে মুসলিমের মধ্যে আছে মুমিনি মাসালুল মৌমিনী আল্লাহ আল্লাহনবী বোঝানোর জন্য প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে বুঝাতেন যে মুমিনের দৃষ্টান্ত হলো খ্যাতের মতো ফসলের মতো খ্যাতের মধ্যে আপনি দেখবেন রিয়াহু তুফি উহু ওয়ালায় মৌমিন ইউসিব খ্যাতের মধ্যে আপনি দেখবেন সুন্দর বাতাস আসে ধানের খেত দেখেন ধানের খেতের মধ্যে একটা ঢেউ উঠে ধানের খেতের মধ্যে ঢেউ উঠে বাতাস তাকে নাড়াচাড়া করে তেমনিভাবে মুমিনের গায়ের উপরেও বিভিন্ন আপদ আসবে বিপদ আসবে রোগ আসবে এই রোগগুলো যেন বাতাস যেমন ধানের খেতে নাড়া দেয় তেমনিভাবে মুমিনকে যেন এটা নাড়া দিচ্ছে ওয়ামাসালুল মুনাফেক কামাশালি সাজারাতিল আরুজ এবং মুনাফেকের দৃষ্টান্ত হলেও শক্ত একটা গাছের মতো কাটার গাছ ওই গাছটা বাতাসে নড়ে না অন্যান্য গাছে পাতা থাকে শাখা থাকে সেগুলো নড়াচড়া করে শক্ত কাটার গাছ আছে কতগুলো যেগুলো বাতাস আসলে নড়ে না একবারই সেটাকে যখন কেটে ফেলা হয় তখনই সেটা শুধু উচ্ছেদ হয় নড়ে এটা ছাড়া ওই গাছের ওই কাটা যুক্ত গাছটি কখনো আর বাতাসে নড়াচড়া করে না তেমনিভাবে মুনাফেকেরও আর কোনো রোগ শোগ হয় না তেমন বরং একসাথেই আল্লাহ তাল্লাহ তাকে ধরেন মৃত্যুর সময় এজন্য যখন রোগ শোক হয় তখন আমাদেরকে বুঝতে হবে আমরা ইমানদার আর আমাদের উপর বাতাস আসছে আর মনে রাখতে হবে রোগ হওয়ার কারণে অনেক সময় আমরা যেসব নফল নামাজগুলো করতাম তেলা আওয়াত ইত্যাদি করতাম সেগুলো আমরা করতে পারি না তখন মনটা আরও খারাপ হয় যে রোগের কারণে আমি তো এ বাদত ভালো করে করতে পারছি না আর আল্লাহ আল্লাহতালা রুগীর জন্য স্পেশাল একটা ব্যবস্থা রেখেছেন বার্ধক্যজনিত রোগ হোক যে কোনো রোগ হোক আল্লাহ তালা রোগীর জন্য সুন্দর একটা ব্যবস্থা রেখেছেন আমরা দেখি যে বোখারি শরীফের হাদিসের মধ্যে আসে ইদা মরঈদাল আবদু আউসা ফার একজন বান্দা যখন অসুস্থ হয়ে পড়ে অথবা সফর করে দূরে চলে যায় আল্লাহ তালা তাকে সেই আমলগুলো দিতে থাকেন যেই আমলগুলো তিনি করতেন যখন তিনি তার লোকালয়ে থাকেন তখন যেভাবে আমল করেন জার্নির কারণে তিনি বেশি এবাদত করার সুযোগ পাচ্ছেন না তেলাওয়াত করতে পারছেন না অথবা নফল নামাজ ইত্যাদি আদায় করতে পারছেন না জার্নি করার কারণ তখন জার্নি অবস্থায় আল্লাহ ওই সাব দেন লোকালয়ে থাকলে তিনি নিয়মিত যে আবাদতগুলো করতেন সেটা সাপ তিনি অটোমেটিক পাবেন আর অসুস্থ অবস্থায় তিনি অনেক এবাদত করতে পারছেন না কিন্তু সুস্থ অবস্থায় নিয়মিত যেই আবাদতগুলো তিনি করতেন এখন করতে না পারলেও আল্লাহ আল্লাহতাল্লাহ তাকে সেই নিয়মিত সাপগুলো তার আমল নামার মধ্যে দিচ্ছেন যেমন একটি হাদিসের মধ্যে আছে যখন কোনো ব্যক্তি অসুস্থ হয় তখন দুইজন ফেরস্তা তার জন্য প্রেরণ করা হয় ওই ফেরিস্তাগুলোর দায়িত্ব হলো যে তোমরা যারা ভিজিটের আসবে তাকে দেখতে আসে তার সাথে কি কত করে সেটা চেক করো তাহলে গোয়েন্দা ফেরিস্তা নিয়োগ করা হয় যে তিনি কি বলেন সেটা দেখার জন্য যখন এই বান্দা যারা তাকে দেখতে আসে তাদেরকে বলে যে না আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে যে অবস্থায় আঁকা আমি সন্তুষ্ট আছি এই জাতীয় কথা যদি তারা বলে তখন আল্লাহ তালা ফেরস্তা দেখে বলে যে আমার এই বান্দা এই অসুস্থ অবস্থায় সে আমার উপর আনন্দের কথা বলছে আমাকে রাগ করানোর মতো কোনো কথা বলছে না বরং সে আমার সিদ্ধান্তে সুস্থ আস আমার এই বান্দাকে আমি যদি এই রোগে সে মারা যায় তাহলে তার জন্য আমি জান্নাত নির্ধারিত করে রেখেছি আর এই রোগে যদি সে সুস্থ হয়ে আবার ফিরে আসে আমি তাকে আরও দ্বিগুণ সুস্বাস্থ্য দান করব কাছি আমরা যখন অসুস্থ হব তখন কী কথা বলছি এটার ব্যাপারে আমাদেরকে খেয়াল রাখতে হবে এমন কোনো কথা না বলি যাতে আল্লাহ রাগ হয়ে যায় ভালো কথা যদি বলি যে আমি আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট আছি তখন আল্লাহ সেই নিয়ামতকে সুস্থ হলে আবার দ্বিগুণ সুস্থতা দান করবেন আর ওই অবস্থায় যদি কেউ মারা যায় আল্লাহতালা তার জন্য জান্নাত রাখবেন আল্লাহ তালা রোগ শোক এবং নানা ধরনের আপদ বিপদে আমাদের সবাইকে ধৈর্য ধারণ করার এবং জীবনের এই রূপটাকে আমরা যেন আল্লাহর নির্দেশিত পথ অনুযায়ী পরিচর্যা করতে পারি से ही तो फिक आल्ला के दान कर इनशाला आगामी पर्व आबारों सहे दे। देखा प्रत्याशा रखी आजकल आलोचना की समाप्त करबरक আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আর আপনারা দেখছেন বাংলা মানবতার পথ প্রদর্শক আলকুর আনুল কি করেছে মানব জাতির জন্য দিন ইসলামের মূল নির্দেশনগুলো কি কি অনুষ্ঠান সর্বস্বতা থেকে বেরিয়ে জীবন ও মানবতামুখী হওয়ার জন্য কি নির্দেশনা দিয়েছে আল কোরআন এসব জানার জন্য দেখতে থাকুন পৃথটিভি বাংলার নিয়মিত অনুষ্ঠান আল কোরআন এর অ पवित्र विशुद्ध जीवन जापन कर दिए निर्देशना जानते हम देख कुरान कल सन्द्या साढ़े छुन सम्प्रचार दोपुर साढ़े बारोटाय बांगलेश